আসসালামাইকুম আহমাহাত আলহামদুলিল্লাহ ও সালাতফিলা মোহাম্মদ উলা আলিহি ও আসহাবিহি আজমাইন ওবাদ সম্মানিত দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তহাবির রহমতুল্লাহ রচিত বয়ান আতকাদ আহসূন্য জামাহ আহ জামাহাত আকিদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন ونؤمن بالبعث وجزاء الاعمال يوم القيامه والعرض والحساب وقراءه الكتاب والثواب والعقاب والصراط والميزان وআমরা ঈমান রাখি পুনরুত্থানের উপর এবং কিয়ামতের মাঠে আমলের প্রতিদানের উপর এবং আমাদের আমল নাও পেশ করার উপর হিসাব নিকেশের উপর কেরাত পড়তে হবে সেটার উপরে সওয়াব আমরা উপস্থিত হওয়ার পরে কি অবস্থা হবে সেটা আলোচনা করেছিলাম বলেছিলাম যে হাঁসরের মাঠে মানুষের অবস্থা হবে তিন ধরনের আল্লাহ তালা কোরআনে কারিমে তিন ভাগ করে দিয়েছেন কোরআনে তোমরা তিন ভাগ বিভক্ত হবে এর মধ্যে কাফেরদের কি অবস্থা হবে হাঁসরের মাঠে বিচারের আগে কি অবস্থা হবে সেটা আমরা আলোচনা করেছি তারপর বলেছি গুণাগার ইমানদারদের তাদের তাদের মধ্যে কি অবস্থা হবে হাঁসরের মাঠে সেটাও আমরা আলোচনা করেছি তারপর আমরা আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে ইমানদার যারা প্রকৃত ইমানদার ছিল তাঁকান মানুষ ছিল ইমানদার ছিল যেমন নবীন সুদ্দিন সুহাদা সালাহীন যারা ছিলেন এদের কি অবস্থা হবে সেখানে আমরা বলেছিলাম যে প্রথম যে অবস্থা তারা হবে সেটা হচ্ছে যে তারা সমস্ত মানুষ ভয় পেল তারা ভয় পাবে না আল্লাহ বলে সমস্ত মানুষ ভয় পেল তারা ভয় পেয়ে ইবেন দাঁড়ারা আল্লাহ বলছে কঠিন যে ভীতি সেই ভীতি তাদেরকে কোন ভীতিপ্রদ হবে না তারা ভয় পাবে না তারা তাদের অন্তঃ থাকবে নিঃশঙ্ক চিত্ত তারা অবস্থান করতে থাকবে এর হচ্ছে ইমানদারদের আল্লাহর মোত্তাকিবান দ্বারা তারা হাঁসের মাঠের অবস্থায় বরং তাদেরকে আল্লাহ সেই ভয়ের শাস্তি দিবেন না তাদেরকে নিঃসংখ্য করবেন এভাবে আমরা বিভিন্ন অবস্থা আলোচনা করেছি কোরআন এবং সুনার দলিল দিয়েছি তারপর আমরা আলোচনা করেছিলাম যে কিছু মানুষ থাকবে হাঁসরে এই কঠিন মাঠে মাঠে যেই মাঠে सूर्य एक विगत एक हाथ ऊपरे बर्णा माइल बनाल सुरमादारे जत मोट कथाई जहां ना कें हादी से हर से मिल तो मिल आसार कारण एक माइल होते मिल होते तो जेटा हम खूब काचे थके अवस्था छाय पाना सबा कष पे थको एम समय आल्ला তার আরশের নিচে তাদেরকে ছায়া দিবেন তাদের আলোচনা আমরা করেছি এরা হচ্ছে প্রকৃত ইমানদার গোষ্ঠী যারা আল্লাহ তাল আরশের নিচে ছায়া পাবে যারা কোনোদিন করেনি যারা আল্লাহ ভরসা করত এবং যারা অন্যায় করা সুযোগ থাকা সত্ত্বেও অন্যায় করেনি বরং তারা মানুষের উপর জুলুম করা সত্ত্বেও জুলুমের মধ্যে যায়নি এবং ইমাম এবং ওই বাদশাহ ইমাম আদেল তাদের সম্পর্কে আলোচনা করেছি যে তারা ও আরশের নিচে ছায়া পাবে এবং বলেছি আর্শে আরো যারা তারা হচ্ছে যারা মানুষদেরকে ছাড় দিবে ছাড় দিবে ঋণ দেয় মানুষ ঋণ দেওয়ার ফলে সে ঋণ দিতে পারে না তখন তাদেরকে হয় মাফ করে দেয় না সময় দিয়ে দেয় এ দুইটা দিলে হাদিস আসে রসল্লা বলেছেন যে তাদেরকে ছাড় দেওয়া হবে অর্থাৎ আর্শিনিসে সায়া দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে তাকে সে সেই উপকার তাদের সে উপকৃত করা হবে এবং তাকে পুরস্কৃত করা হবে তারপর আমরা আলোচনা করেছিলাম যে হাঁসড়ের মাঠে কিছু মানুষের ন্যাককার বান্ধব অবস্থা আরো ভালো হবে বিশেষ করে ওই সমস্ত লোকদের যারা মানুষের উপকারে তাদের ভাইদের উপকারে সময় কাটায় এবং তাদের যে সমস্ত সমস্যা থাকে সমস্যাগুলো তারা নিবারণ করতে চেষ্টা করে এরা এরা বিপদাফদ হলেই তাদের বিপদাফদে ঝাঁপ ঝাঁপিয়ে পড়ে যত বিপদে হোক না কেন এরা মনে করে যে আমার ভাইয়ের প্রতি আমার কিছু কর্তব্য আছে এই কর্তব্যের জন্য তারা সময় দেয় ভাইয়ের জন্য নিঃস্বার্থভাবে যারা কাজগুলি করবে হাঁসড়ের মাঠে আল্লাহ তালা তাদেরকে ভালো অবস্থান রাখবেন বলে রসোল্লা ঘোষণা করেছেন দুনিয়ার বুকে কোন ইমানদার মানুষের কোন দূর করার জন্য এগিয়ে আসবে আল্লাহ কেয়ামতের দিনে আল্লাহ তালা কেয়ামতের দিনে তার এই কোন বিপদ থেকে দূর করার জন্য তাকে কোন বিপদ থেকে তাকে মুক্ত করবেন আল্লাহ রস উল্লাহামিশ কেউ কোন অভাবগ্রস্ত বিভিন্ন রসোল্লাম বলেছেনিয়া উল্লাখরা আখরা সবখানে আল্লাহ তার কর্মকাণ্ড সহজ করে দিবেন রসুল আসলাম আরো বলেছেন ওমান और जे क्यों मुस्लिम के गोपन कर गोपन करो गोपन कर वर समस्या समस्या मानुष ना जानते सम्मान बजाय थकबे अर्थात सम्मान हानि हो सर्वदा चेष्टा कर सम्मान हानि जान ना एम किसू कर लेरा फिदिया আল্লাহ তাকে দুনিয়া বা আখেরাতে সবখানে গোপন করে দিবেন এবং সেটা তার জন্য গোপন ভাবে রাখবেন কাউকে বলবেন না এবং হাঁসের দিনে আল্লাহ গোপন করেছেন হাঁসরের মাঠে আল্লাহ করে দিবেন আখি আর আল্লাহ তাল্লাহ বান্দার সহযোগিতা সবসময় থাকবেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সহযোগিতায় থাকবে তাহলে বোঝা গেল বান্দাদের মধ্যে যে সমস্ত বান্দারা যে সমস্ত লোকেরা মানুষের প্রয়োজনে এগিয়ে আসে মানুষের বিপদ আপদে তারা ঝাঁপিয়ে পড়ে এবং মানুষের কোনো গোপন গোপন জিনি যা তাকে অপমানিত করবে তাকে অসম্মানিত করবে এমন জিনিস ঢেকে রাখে অথবা মানুষের কোনো অভাব অভিযোগের বিনিময়ে তাদেরকে কষ্ট না দিয়ে বরং তাদেরকে সময় দান করে অথবা তাদেরকে ক্ষমা করে দেয় আল্লাহতালা হাসরের মাঠে তাকে তাদের ভালো অবস্থান রাখবেন এই ন্যাকার মন্দাদের ভালো অবস্থান আমরা জানতে পারলাম এবং তাকে অন্যের কাছে সমর্পণ করবে না অর্থাৎ তাকে বিপদে ফেলে চলে যাবে না ওমানি কেউ যদি তার ভাইয়ের প্রয়োজনের সময় দেয় আল্লাহ তালা প্রয়োজন পূর্ণ করে দিবেন। ওহমানের বিপদ থেকে দূর করার চেষ্টা করে ফর্রাজা আল্লাহ আইনাতামিন কোরবাতিয়াম কেয়ামা কেয়ামুদ্দিন বিভিন্ন মুসিবাদের মধ্যে সমস্যা থেকে আল্লাহ তারা তাকে উত্তরণ করিয়ে দেবেন সাতারিদ্য আখরার যে কেউ যদি কেউ যদি কোনো মুসলিমকে গোপন করে আল্লাহ তাকে তার গোপন করবে আর তার গোপন করার গোপন করে মানুষের সামনে কথাটা বললে তার হবে চেষ্টা করে কোনোভাবে যেন না বলে এটা আল্লাহতালা তাকে দুনিয়া আখড়াতে তাকে গোপন করবেন আল্লাহ আল্লাহ তাল সাল্লা বলেছেন যে আল্লাহ তালা এটা ওয়াদা তাহলে বোঝা গেল যে ব্যক্তি নেককার কার বান্দা হবে ভালো কাজ করবে হাসরের মাঠে আল্লাহতালা তাকে অনেক বিপদাবত থেকে হেফাজত করবেন এবং তাকে অনেক অপমানজনক অবস্থান থেকে তাকে তাকে ঢেকে রাখবেন এবং তাকে বিপদ থেকে উদ্ধারে উদ্ধার করে দেবেন আল্লাহ ইমাম দিনে করেন বলেছেন যে কেউ তার ভাইকে তার অনুপস্থিতিতে সে নাই एमत अवस्था करके सहायोग करना सहयोग कर गिब हमें तुम्हारा गिब करना एक भाईर बिदेष रुखे दिल भाई কোন কোন বিষয়ে আটকে গেছে আপনি দুধ থেকে না জানিয়ে হয়তো তাকে আপনি জাহারুল্লা তাকে না জানিয়ে আপনি কাজটা উদ্ধার করে দিলেন এমত অবস্থায় কি হবে রসোল্লাম বলেছেন নাসারফিদ দুনিয়া আল্লাহ তাকে দুনিয়া ভাষা সবখানে তাকে সহযোগিতা করবেন আলহামদুলিল্লাহ এই হচ্ছে নায় বান্ধাদের একটি বড় প্রাপ্তি যে যারা দুনিয়ার বুকে মানুষের বিপদ মানুষের সমস্যা সমাধানে এগিয়ে আসবে হাঁসরের মাঠে আল্লাহ তাদেরকে তাদের আসবে বিভুদাভদে তাদেরকে সেখান থেকে বিভুদাভদে মুক্ত করবেন এবং তাদেরকে জান্নাতের ব্যবস্থা করবেন তাহলে হাঁসরের মাঠে যা অবস্থা হবে সেটা হচ্ছে যে তাদেরকে সেখানেও তারা কিছু রিওয়ার্ড পাবে যারা ভালো কাজ করবে অনুরূপভাবে হাঁসরের মাঠে আর এক গোষ্ঠী শ্রেণীর লোক হবে যারা ভালো অবস্থায় থাকবে কারা যারা যারা বিপদগ্রস্ত বা অভাবীদেরকে যারা অভাবী সার দিবে তাদের বিপদগ্রস্ত হবে বলেছেন রুখারি মুসলিম আবুরাহাদসালাম বলেন একজন লোক মানুষকে ঋণ দিত সেই ব্যক্তি তার যুবককে বলেছিলেন দেখো করতে পারছে না এই ঋণ পরিশোধ করতে না সময় দেয়া অথবা তাকে একবারে মাফ করে দাও এটা বলেছেন তিনি বলেছেন জন্য লাল ই তো যা আওয়াজ হতে পারে আল্লাহ আমাকে আখরাতে মুক্ত করে দিবেন ছাড় দিয়ে দিবেন এবং জান্নাত দিবেন फल्लाफा जावाजा आठू ए व्यक्ति मारा जाए जन सत्तरा क्षमा दिलेदी तकालूक्षेप कर लें, लें मुक्त कर दिले हम एक बिराट पुरस्कार हाँ ताद এবারে কঠিন বিপদের সময় হয়নি কারণ সে দুনিয়ার পক্ষে সনদাখান দিনতে তিনি বলেন বলেছেন আহ রসুল্লা সাল্লা বলেছেন যে এক লোক কখনো কোন কল্যাণের কাজ করেনি তবে একটাই কাজ করতো মানুষের ঋণ দিত ঋণ দেওয়ার পর তার লোকদেরকে বলতো যারা ঋণ ওষুধ করতো তাদেরকে বলতো যে যা সম্ভব তা গ্রহণ করে যা সম্ভব নয় তা ছেড়ে দাও এবং ছাড় দাও মাফ করে দাও হতে পারে আল্লাহ তাহলে আমাদের ক্ষমা করে দিবেন লোকটি যখন মারা গেল তখন তাকে বলা হলো হল আমিল তা খে তুমি কোনো ন্যাকামল করেছো কাল্লাহ সে বলতে ন্যাকামল করিনি ইল্লাহু ইল্লাহ আন্নাহু কান্লাহুল এ তবে আমার একটি আমার চাকর ছিল তাকে আমি বলেছিলাম যে মানুষকে ঋণ দিতে এবং বলেছিলাম যে যখন পাঠাইতাম তখন বলতাম যে যতটুকু সম্ভব নাও ততটুকু আসম্ভব তা নিয়েও না অসম্ভব যা তা নিয়েও না অর্থাৎ ছাড় দিতে বলেছিলাম এই জন্য যাতে করে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন তখন আল্লাহ তা বললেন কত যাহস্ত আঙ্কা আমি তোমাকে ক্ষমা করে দিলাম তুমি এখন পার হইতে পারো অনুরূপায় আতা হাকেমে আসতে আল্লাহ তালা এক দিকে এসে বললেন যে যাকে যে তুমি দুনিয়া থেকে কোন কাজ করেছ কলামা আমি তুমি সেই নীরব হে আমি আমার সম্পদ ভালো কোনো কাজ করেছি মনে আসে না তবে আপনি আমাকে সম্পদ দিয়েছেন আমি মানুষকে বেচা কেনা করতাম যখন কামিন খুলুকি আমার চরিত্রই ছিল এটা যে আমার নিয়মে ছিল এটা যে যখন যারা ধনী তাদের উপর সহজ করতাম আর যারা গরিব তাদেরকে সময় দিতাম গরিবদেরকে সময় দিতাম আর ধনী যারা তাদেরকেও আমি সহজ করে দিতাম অর্থাৎ কঠিন করতে না কেনার ক্ষেত্রে কঠিন করতে না তখন কল আল্লাহ তালা আল্লাহ তালা বলেন আনা আহকাল কেমিন তোমার থেকে আমি এটা বেশি বেশি উপযুক্ত আজকের দিনে তাজা আওয়াজও আজকের দিনে তোমাকে আমি ক্ষমা করে দেব তারপর তিনি বলেন তাজা আওয়াজও আনা দি আমার বন্দাকে ছাড় দাও আমার বন্দাকে ছেড়ে দাও আমার বন্দা জানাতের দিকে চলে যাক এই সুযোগ সে পাইতে পারে দুনিয়ার বুকে ভালো ব্যবহার মাধ্যমে বিশেষ করে অভাবীদেরকে ছাড় দেওয়ার মাধ্যমে যারা তার থেকে হয়তো কোনো কারণে ঋণ নিয়েছে ধার নিয়েছে কিন্তু দিতে পারছে না এ অবস্থায় তাকে আল্লাহ তালা হাস মাঠে তাকে ছাড়ার ব্যবস্থা করে দিবেন। পঞ্চম আরেক গোষ্ঠী আছে যারা ইনসাফ করে তার হাঁসের মাঠে তাদের কি অবস্থা হবে যদি ইনসাফ করে থাকে হাঁসের মাঠে কি হবে রসো বলে দিয়েছেন যে তারা অত্যন্ত উঁচু মকামে থাকবে এবং তারা মিম্বরের মেম্বারের উপরে তারা অবস্থান করে বসবে এবং তার ডানে তারা থাকবে রব্বল আলামিনের ডানে এবং তার দুই হাতেই ইয়ামিন আল্লাহ তারা দুইটি হাত রয়েছে আমরা জানি সহিদা অনুসারে আল্লাহ তার দুই হাত এবং দুই হাতে হচ্ছে ইয়ামিন এবং ডান অর্থাৎ আল্লাহ তাহলে কোন আমরা যেভাবে বাম মনে করে সাধারণত মানুষ বাম হাতটা অপমানজন মনে করা হয় এরকম যেন মনে না করে দিয়েছেন দুটি হচ্ছে ডান কোনো হাতেই কোনো খারাপের কোন সম্ভাবনা নেই আল্লাহর পক্ষ থেকে সবই ভালো পাওয়া যাবে এটাই বলেছেন অর্থাৎ তার দুটি হাতে হচ্ছে ডান হাত কোনোভাবেই বাম হাতের যে মানুষের কেনা কোনো অন্যায় হলে বাম হাতের কারসাজি বা বাম হাতেও কিছু করেছে বাম হাতের কাজ এটা না করে আমরা আল্লাহর ক্ষেত্রে এটা বাম ব্যবহার না করে বলব কিল্তা ইয়াদ দুটি হাতে ডান কারণ তিনি তিনি সবাইকে ভালো দেন খারাপের ব্যবস্থা মানুষ নিজে দুনিয়ার বুকে মানুষ নিজের খারাপ নিজে রচনা করে থাকে আল্লাহ রাবুল ইজাদ তাকে তার জন্য ভালোই চান আল্লাহ তালা কোরআনকারী বলি দিয়েছেন ওলা ইয়র্দা দিল কুফুর বন্দার কুফুরই আল্লাহ পছন্দ করেন না সেই হিসেবে আল্লাহ তালার দুটি হাতে ডান হিসেবে ধরতে হবে দুইটাই বরকতময় এই দুইটাতে তিনি তার ডানে থাকবে যারা ওরাই থাকবে যারা ইনসাফের সাথে মানুষের মধ্যে ফয়সালা করবে এবং তারা পরিবারের মধ্যে ইনসাফের সাথে ফয়সালা করবে এবং তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বের মধ্যে তারা ফয়সালা করবে ইনসাফের সাথে অর্থাৎ একজন মানুষ তার পরিবারের মধ্যে ভালো ব্যবহার করবে সন্তান সন্ততির মধ্যে ইনসাফের সাথে কাজ করবে তারপর স্ত্রী থাকলে স্ত্রী কয়েকজন থাকলেও তাদের মধ্যে ইনসাফের সাথে কাজ করবে অথবা যখন হক কথা বলবে হক কথা বলবে এটা পরিবারের ক্ষেত্রে একজন মানুষ যখন তার কোনো বিচারের জন্য তাকে নেয়া হয় কোন অথবা তার যদি কোন বিচারক হয় অথবা কোনো দায়িত্ব প্রাপ্ত হয় এই দুই অবস্থাতেই যখনই সে যেখানে যাবে সেখানে সে ইনসাফের কাজ করবে এই অবস্থা থাকলে বলেছেন কেয়ামতের দিন মিম্বরে নূরের নূরের উপর থাকবে নূরের মেম্বর থাকবে আনিয়াম রহমান আজাল মহান রব আলিনের ডান পাশে তারা থাকবে আর ওকিল তাই এরা কারা যারা ডানা নুরের মেম্বর থাকবে এবং রাব আলমিনের ডান পাশে থাকবে এরা কারা এর হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা ইয়াদফি হুকমিম তাদের বিচার বিচার বিচারে তারা ইনসাফ করে বিচার যখন করে বিচার আচারে ইনসাফ করে ওয়াহিহিম পরিবারের মধ্যে ইনসাফ করে এবং তাদের অবস্থান করবে ষষ্ঠ আরেক গোষ্ঠী হাসরের মাঠে কি হবে রসলাম তাদের সুসংবাদ দিয়েছেন তারা হচ্ছে সুহাদা এবং মুরা অর্থাৎ শহীদরা এবং আল্লাহর রাস্তায় আল্লাহ আল্লাহর রাস্তায় যারা দিন যারা আল্লাহ দিনের যে দিনের উপর প্রতিপালিত রাষ্ট্র সে রাষ্ট্র সীমান্ত পাহারা দিয়েছে তাদের জন্য সুসংবাদ রয়েছে হাসের মাঠে তাদের জন্য সুসংবাদ থাকবে রসুল্লাহলাম এদের সম্পর্কে বলেছেন যে সমস্ত মানুষ ভয় পেলেও শহীদরা ভয় পাবে না শহীদ ভয় শহীদরা ভয় পাবে না এবং মোরা বেতনদের ব্যাপারে অর্থাৎ যারা ইসলামী রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয় তাদের জন্য রসুল্লাম সুসংবাদ ঘোষণা করেছেন আর শহীদ যারা তারা ওই শহীদ বলতে ওদেরকে যারা দিনের জন্য হেফাজত করাও এর ভিতরে পড়বে আর দিনের উপর না চলে দিনের জন্য যদি না হয় সেটা শহীদ হবে না শহীদ হিসাবে গণ্য করা হবে না রসুল্লাহ আসলাম বলেছেন লি শাহিদা সিদ্লিন একজন শহীদের জন্য আল্লাহর কাছে ছয়টি পুরস্কার রয়েছে ক্ষমা করে দেয়া হবে দেখিয়ে দেয়া হবে ফাজাইল আকবার হাসারের মাঠের যে কঠিন বিপদ সেদিন সেখানে সে প্রশান্তি পাবে ভয় পাবে নিঃসংকচিত থাকবে ওইউদ ইতাজ ওাকার এবং তার ইতাজুল ওয়াকার তার মাথার উপর রাখা হবে সম্মানের সম্মানের সম্মানের টুপি রাখা হবে অর্থাৎ যেটাকে আমরা টোপর বলি এরকম সম্মানের টুপি রাখা হবে এবং আলী যেই টুপিটার হবে আলীহা যেই টুপি এত সুন্দর মণি মুক্তা খসিয়ে থাকবে যার একটি অ্যাকুত পাথর সারা দুনিয়া যা আছে এর দুনিয়া এবং তার মধ্যে যা আসে তা থেকে উত্তম হবে সো হান্লাহ এরকম একটি সম্মান তাকে সম্মানের সাথে এরকম একটি সম্মানের টুপি তাকে পরিয়ে দেওয়া হবে ডর হুর সাথে বাহাত্তর জন হুরের সাথে তার বিয়ে দেয়া হবে ওয়ুস আকরিবাহি তার পরিবারের সত্তর জনের জন্য সে সুপারিশ করতে পারবে সোফান এ শহীদের এই स्व से पा जी सत्यार अर्थे आल्ला पथे शहीद है दुनिया को उद्देश्य नए आल्ला दिन के बुलंद करार्जन जदिनी शहीद होहू मानुष आज आल्ला दिन के बुलंद करार् शु शहीद है और अने के आज दुनिया स्वार्थर ज्ञान क्षमतार जन् অথবা দুনিয়ার কোনো কিছুর জন্য সে শহীদ হচ্ছে সেগুলি আসলে শহীদ নয় মানুষের দৃষ্টিতে শহীদ হইতে পারে আল্লাহর দৃষ্টিতে তারাই শহীদ আল্লাহর কোরআনে করিমকে এবং দিনকে শরীয়তকে উচ্চু করার জন্য শরীয়তকে বাস্তবায়ন করার জন্য দুনিয়ার বুকে যারা জান দিবে তারাই হচ্ছে সত্যিকার অর্থে শহীদ এই শহীদের ছয়টি খেসারের মধ্যে ছয়টি পুরস্কার তার মধ্যে একটি হচ্ছে ইয়া মনুমিন আল ফাজাইল আকবর হাসরের संतस्त सम्पूर्ण निशंक चित्र थकबे रसुल्लाम केन्या हादीसे पहारा दे अर्थात आल्ला दिन के दिन पहारा बसे आल्ला दिन अनुसार चले एम राष्ट्रे पहारा जरा निजेद नियोग कर मोर आबेद এদের কি পুরস্কার দিয়েছেন যে তারাও হাসরের মাঠে তারাও ভীত সন্ত্রস্ত হবে না তারা নিঃসংখ্য চিত্ত হবে রসুল্লাহ বলেছেন রবাতুয় খায় সুইয়া মে দাহরিন একদিন ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়া সারা বছর রোজা রাখার চেয়ে উত্তম ওমান মা আমিন কেউ যদি আল্লাহ অনুসারে চলা অবস্থায় যদি কেউ মারা যায় আমিন আমিনাল ফাজাইল আকবার সে লোকটি ভীত সন্ত্রস্ত অবস্থায় সে হাসরের মাঠের সেই ভয় সংকুল অবস্থায় তার কোন ভয় থাকবে না সে নিরাপদ থাকবে ওয়াকাদা আলি ব্রিজ কি তার রিজিক এবং তার শান্তি প্রশান্তি সবই জান্নার থেকে তার উপর দেওয়া হবে অর্থাৎ কবরে পাবে আলীহাল মোর হাত হল্লা এবং তারপর সব চলতেই থাকবে যতক্ষণ না আল্লাহ তারা পুনরুত্থান অর্থাৎ একটা মানুষ মারা তার সব চলতে থাকবে সেটা হচ্ছে যখন সে আল্লাহ তালার দিনের উপর পরিচালিত কোন রাষ্ট্রের সীমান্ত পাহারা দিবে এভাবে রসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন যে আল্লাহ তালা আরও অনেকগুলো অনেকগুলো सम्मान भूषित कर इनशाला हाँ किस्थाएं की, की सम्मान भूषित हो आलोचना इनशाला परवर्ती पर्व आंदर भाव करते चेष्टा करब अल्लाह बोझा तो अग्न करबरकत